যেমন ধরেন এখন যদি উত্তরা উত্তরা মোটর থেকে তিরিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনি তিরিশ লাখ তিরিশ লাখ দিয়ে দিলেন এবার দোকানদার বলবে এটা ক্যাটাল এবার আপনি জিজ্ঞেস করবেন এটা দিয়ে আমি কি করব এটার মধ্যে সব লেখা আপনি যা যা গাড়ির তরকার সবের মধ্যে লেখা আপনি কখন টানে কখন পায় কখন কি করবেন কখন কি করবেন কোনটা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা দোকানদার সাহেব আমি যে আপনাকে লাখ টাকা দিছি এটা আপনি কেমনি ব্যবহার করবেন এটা কি আমার কাছ থেকে ক্যাটালগ নিচে বুঝেন না কথা আর আমার গাড়ি আমার ইচ্ছে মতো ব্যবহার করবেন আপনার এই ক্যাটালগ আপনার কাছে রাখেন যদি দোকানদার আপনার কথা বুঝে তাহলে দোকানদার আপনাকে কি বলবে কি পাগল বলবে কি বলবে বলবে ঠিক আছে রাখো তবে শোনো এই গাড়ি বাড়িতে যাবে না কথা ঠিক না ব্যাটে পড়ে না এই গাড়ি উত্তরা থেকে সাহেদাবাদও যাবে না এই গাড়িকে যদি তুমি ভাটরা নিতে হয় এরামগঞ্জ নিতে হয় তাহলে এই গাড়িকে আমার ক্যাটালগ মতোই চালাইতে হবে কত ঠিক না ব্যাটে পড়ে আর যদি তুমি এটাকে নিজের মন মতো চালাও ক্যাটালগের বাইরে तो ये गाड़ी क्योंकि शायदाबाद क्रस करना बे मेघना ब्रिज तो थूर कथा शायदाबाद जाबार बोलें तो एक त्रिस लाख टाड़ी जो कैटालग छाड़ा अचल है एक मोबाइल जो कैटालग छाड़ा अचल है एक मशीन जो कैटालग छाड़ा अचल है तो हमारे बोर्ड ही कैटालग छाड़ा अचलना सचल তাহলে আমাদের জন্য কি একটা ক্যাটালগ আছে কি না আমাদের ক্যাটালগটার নাম কি আমাদের ক্যাটালগটার নাম কি বলেন তাইলে বুঝা গেছে এই ক্যাটালগের বাইরে যদি কেউ চলে তার এই গাড়ি জান্নাতে যাবে না কথা ঠিক নয় ব্যাঠি বলেন আবার বুঝে থাকলে বলেন ক্যাটালগ ছাড়া যদি গাড়ি চালায় এই গাড়ি বাড়িতে যাবে না এই গাড়ি কোথায় থাকবে রাস্তা খালে ঠিক না ছাড়া গাড়ি যেমন কোথা যায় না। বাড়িতে যায় না আমাদের জন্য একটা ক্যাটালগ আছে ওই ক্যাটালক এর নাম এই ক্যাটালগ ছাড়া কোনো বডি। এই ক্যাটালগ ছাড়া কোনো মানুষের এই চলন্ত গাড়ি लाइटे लाइटा तुझा गया से कैटालग आई कैटलगे আমার চোখ কেমনে ব্যবহার হবে আমার হাত কেমনে ব্যবহার হবে আমার এই জিব্বা কিভাবে ব্যবহার হবে আমার এই দেমাক কিভাবে ব্যবহার হবে আমার এই পা কিভাবে ব্যবহার হবে আমার জিন্দগির একটা একটা মিনিট কিভাবে ব্যবহার হবে আমার রেস্তে দাদের এক এক হরফ আমার যোগ্যতার একটা একটা হরফ কিভাবে ব্যবহার হবে ওই ক্যাটালকের লেখা আছে আমি কিভাবে মাল কামাবো আমি কিভাবে মাল খরচ করব। আমি কিভাবে হাতের এস্তে মাল হাতের ব্যবহার করব। আমি কিভাবে চোখের ব্যবহার করব। আমি কিভাবে কানের ব্যবহার করব। আমি কিভাবে দামাকের ব্যবহার করব। আমি কিভাবে আমার পায়ের ব্যবহার করব। আমি কিভাবে আমার যৌনাঙ্গের ব্যবহার করব সবটা ওই ক্যাটালোকে লেখা আছে কিনা না বলে शुदूर बाड़ी चले गई तो स्वार्थ कथा ठीक ना मैं আমার ব্যবসায়ী চলবে না বলছি বাইরে। যদি ক্যাটালগ এর বাইরে চলে দুই চার বছর এরপরে নাই কথা তাহলে বুঝা গেছে আমাদের জিন্দিগির জন্য একটা গাইড বুক দরকার কি দরকার रंगे रंगीन मानुष नहीं नासारा <Practice Albertofera> ना कितब तो रंगे रंगीन मानूष नहीं हिंदू हजारो दर्शन बो आता रंगे रंगीन मानुष नहीं মানুষ যদি না থাকে তাহলে এই কিতাব আপনাকে রাহাবাহি করতে পারবে না কথা বুঝে আসছে না বলেন এজন্য আমাদের কাছে কিতাবের রঙের রঙিন কি আছে আমাদের হাজর মৌলানা আমজাদ আপনাদেরকে এই কথাটাই বুঝিয়েছেন যে আমাদের কাছে রঙিন মানুষ তাবে তাব কিতাব মানুষ রঙের রঙিন মানুষ কি ভাই আপনাদের কি খেয়াল বাংলাদেশে যারা টেলিভিশনে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য পেশ করে এটা কি কিতাবের রঙের রঙিন এরা কি কিতাবের অধিকাংশ কিতাবের রঙের রঙিন নয় কথা ঠিক আছে কিনা না বলেন অধিকাংশ এই আমাদের কাছে দুটা জিনিস একটা হলো কিতাব উল্ল আরেকটা হলো রেজাল উল্ল বলেন কিতাব উল্ল শুধু কিতাব নয় কিতাব এবং কিতাবের রঙের রঙিন মানুষ চাই কথা কি বুঝতে পারছি আমি শুধু কিতাব না কিতাবের রঙের রঙিন মানুষ দরকার কিতাবের রঙের রঙিন মানুষ দরকার কিতাবের রঙের রঙিন মানুষের সংস্পর্শ ছাড়া কিতাবের রঙের রঙিন মানুষের সংস্পর্শ ছাড়া কোনো মানুষ কিতাব ওলা হইতে পারে না কথা বুঝে আসছে কিনা যদি এই জন্যই তো কিতাবে রঙের রঙিন করার জন্যই আমাদের এই কিতাব রসুলের উপরে রসুল এ করিম সল্ল তালি সাল্লামের উপরে নগুয়ের তেইশ বছরে চব্বিশ হাজার ভাগে বিভক্ত হয়ে অবতীর্ণ হয়েছে প্রশ্ন বুঝে বিষয়টা বুঝে থাকলে বলেন তো তাওরাত একসাথে আসতেনা ভিন্ন ভিন্নভাবে তাওরাত একসাথে জবুর একসাথে ইজিন একসাথে কোরআন কোরআন তেইশ বছরে চব্বিশ হাজার ভাগে তেইশ বছরে কত হাজার ভাগে চব্বিশ হাজার বার জিবিল আল সাদালাম রসুলের কাছে আসছে এখন প্রশ্ন হল কিতাব তাওরাত দিলেন একসাথে জবুর দিলেন একসাথে ইজিল দিলেন একসাথে কিন্তু এই কিতাবটা চব্বিশ হাজার ভাগে কেন দিলেন উত্তর দুই প্রয়োজনে কয় প্রয়োজনে বলেন এক নম্বর হলো কিতাবের সম্মানার্থে আর আরেক নম্বর হলো আমাদের সম্মানার্থে বলে কিতাবের সম্মানার্থে কেন বলে কিতাবের সম্মানার্থে এই তিনটা সম্মানার্থে তিনটা কারণে একটা হলো রসুলের সম্মানার্থে দুই নম্বর কিতাবের সম্মানার্থে তিন নম্বর আমাদের সম্মানার্থে আপনি এবার বলবেন হুজুর কিতাব রসুলের সম্মানার্থে কেন খেয়াল করেন আপনিও আসেন তুমি যাও ওনাদেরকে বলছেন আপনারা আসেন আইসা নিয়ে যান আমাদের রসুলকে বলেন আপনাকে আসতে হবে না আপনি যেখানে যেখানে যেখানে যেখানে যেখানে থাকবেন আমি আমার কিতাব সেখানে সেখানে সেখানে সেখানে পৌঁছে দিব আরে শুধু সেখানে পৌঁছাবো না বরং সেখানে সেখানে সেখানে পৌঁছিয়ে দেব বুঝেন না কথা মনে আচ্ছা ডিসি সাহেবকে আপনার বাড়িতে ফোন করে আনলেন আর হাতিয়ে দিলেন এটা মজার বিষয় না তার অফিসে পুছিয়ে দিলেন এটা মজার বিষয় তোর দুধ দিয়ে কি করতাম রে আমি আমার কি দুধের অভাব আসছে না কত ঠিক না হুবহু এখানে এই প্রসঙ্গ আরেকটা কথা বলা যায় যেমন ধরেন আমাদের মধ্যে অনেকে বলে থাকে আমরা যখন দুরুৎসরী পড়ি তো আমাদের নবীজি আইসা দুরুদ এটা লইয়া যায় নজ্লা বল আবার বলেন নওয়াজিল্লা কি বলছি বলেন তো ম আমাদের নবী আইএল না কত বড় বেদ কত ঠিক না কি বলছি বুঝে থাকলে বলেন কি বলছি কন নবীজি বুঝি এই মঞ্চে আসছে তার পৃথিবীর যেখানেই থাকুক সে যেখানে বৈশা দুরুৎসরীফ পড়বে সঙ্গে সঙ্গে রকবুল আলামিন, হাজার হাজার ফেরস্তা দিয়ে হাজার হাজার ফেরস্তা দিয়ে তার নাম তার আকবর নাম তার ছবি সহ আমার নবী দর দেয়। তালে দরুদের হাতিয়া নবীর রোজায় পৌঁছানো আদাব না বুঝা গেছে এটা ভন্ডারী ছাড়া আর কিছু নয় এবং এটা আসে গে রসুলের পরিচয় হয় বলকে এটা দুঃশনের সুলের পরিচয় নবী সাথে চরম না আমি কি বুঝতে পারছি আপনাদেরকে আচ্ছা কোরআন শরীফ দেওয়ার জন্য নবীকে আনছেন না নবী যেখানে যেখানে ছিলেন ওখানে ওখানে গেছে বুঝে এসে গেছে তো ভাত্রাভাষি বুঝে এসে গেছে কি ভাই কোরআন শরীফ দেওয়ার জন্য আল্লাহাক ঈশা আল ইসাত ইসলামকে কিতাব হয়েছে ডেকে দিয়ে দিয়েছি ধরো ধরো ইয়াহিয়াকে কিতাব দিয়েছি ডেকে দিয়েছি ধরো দাউদকে কিতাব দিয়েছি ডেকে এনে দিয়েছি ধরো ইব্রাহিমকে কিতাব দিয়েছি ডেকে দিয়েছি ধর আর হাবিব আপনাকে যখন কিতাব দেওয়ার প্রয়োজন হয়েছে আমি বললাম যে জিবরিল খবরদার খবরদার আমার রসুলকে ডেকে এনে দিও না রসুল যেখানে যেখানে যায় তুমিও সেখানে সেখানে চলে যাওয়া রসুল যদি আয়সার বিছনা যায় তুমি রসুল গা রে সোরে তুমি গারে সরে রসুল মদিনা রাস্তায় তুমি মদিনা রাস্তায় রসুলিল কি হয় অন্য নবীর উমুদ্র যখন নবীকে প্রশ্ন করতেন নবীজি এই প্রশ্নের উত্তর দেন তো সঙ্গে সঙ্গে নবীজি কিতাব খুলতেন কেন না কিতাব না আগে পাঠায় দিছে কিতাবটা কি করছে এক সময় প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন আর আমাদের নবীর বেলা আল্লাহ বলেন হাবিব আমি কি করব আপনার উন্মত যখনই প্রশ্ন করবে তখনই পাঠাব কি হয় আমাদের নবীজিকে যখনই প্রশ্ন করে দেন আপনি জবাব বলে দেন ওরা প্রশ্ন করতে দেরি করে সঙ্গে সঙ্গে রেসুল আসমানের দিকে টাকা আর উত্তর আসতে দেরি হয় না কি পরিমাণ সম্মান আর কি পরিমাণ সান্ত্বনা ছিল এর মধ্যে এরপরে আমাদের সম্মানার্থে কুরআন ভিন্ন ভিন্নভাবে পাঠিয়েছেন কারণ যেদিন প্রথম অবতীর্ণ হয়েছিলাম মুখস্থ করে ফেলল এবার শুনাইলেন হাজরত আবু বকরকে হাজর বকর মুখস্থ করে ফেললেন এবার শুনেছিল হাজুদা আলীকে হাজুদা আলী মুখস্থ করে ফেললেন এবার তিন দিন পরে যখন আবার তিন আয়াত অবতীর্ণ হইল আবার তিন তিনজন মুখস্থ করে ফেললেন আবার ছয় দিন পরে যখন আবার ছয়াত অবতীর্ণ হলো আবার শাহবায়করাম মুখস্থ করে ফেললেন এভাবে একবার দুইবার তিনবারে চব্বিশ হাজার বারে হাজার হাজার আয়াত অবতীর্ণ হইল এই জন্য সমস্ত শাহাবায়করাম যখন যেটা অবতীর্ণ হলো শাহ আমাদের পুরুষও মুখস্থ করে ফেললেন শাহ আমাদের মেয়েরাও মুখস্থ করে ফেললেন শাহ বাচ্চারাও মুখস্থ করে ফেললো কারণ তিন আয়াতেরিমকে ভিন্ন ভিন্ন ভাবে অবতীর্ণ করে কোরআন করিমের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তালা আদায় করলেন আর আমাদেরকে মুখস্থ করার সুযোগ দিয়ে দিলেন যদি আজকে তার রাতের হাফেজ নাই কেন একটু একটু করে মুখস্থ করাইয়া দিয়া তেইশ বছরের নবতের জীবনে তিরিশ পাড়া কোরআন অবতীর্ণ তে তেইশ বছরের হাফেজ বানাইছে আমি কি বুঝাইতে পারছি এই জন্য মেরে তবে শুধু গাইড দেখে দেখা করে শিক্ষক ফলো করে না এই জন্য ফলাফনের দুর্দশা আমরা শুধু গাইড দেখা করি না আমরা কোরআনও করি কোরআন কেও পড়ে আমি কি বুঝতে পারছি আপনাদেরকে শিক্ষকদের কাছে এই ফলাফাইন পরীক্ষা ভালো করেনি আর যারা শিক্ষকদের কাছে যায় শিক্ষকদের কাছে যায় এরাই পরীক্ষা ভালো করে অথবা ঠিক না বেশি পরে না আল্লাহ আকবর মজার বিষয় হলো এদেশের কৌসা ও কাছে কোরআনও আছে আলোকে আলোকিত মানুষও আছে এদেশের আলিয়া মাকসা ওলাদু কোরআনের খন্ড খন্ড কিছু পড়াশোনা আছে আর এদেশের কাছে কিছুই ঠিক না আর এদের ভান্ডারীদের কাছে কিছুই নেই আমি কি বুঝাতে পারি নাই মনে হয় কেউ যদি নারাজ হন নারাজ হইয়েন না আমি হাকিকত বলছি আপনাকে আমি হাকিকত বলছি একটু প্রকৃত তথ্য আপনাদেরকে দিচ্ছি কথা বুঝেন নাই যেমন এই স্কুলে কোরআন পড়ায় না বুঝায়ও না কথা ঠিক না ঠিক বলেন তো এই কথাকে আমি মিথ্যা বলছি না সত্য বলছি বাউন্ডারিরা কোরআন পড়েও না বুঝেও না বাস্তব না বাস্তব বলে এটাকে আমি সত্য বলছি না মিথ্যে বলছি আলিয়া মাসে কোরআন কি সম্পূর্ণ আছে না কিছু কিছু আছে আলিয়া মাঝের সিলেবাসে ভাইয়া বলেন আপনি বলেন পূর্ণাঙ্গ আছে না কিছু কিছু আছে আমি কেউ সত্য বলছি না মিথ্যে বলছি তো কেউ আমারে খামাখা দোষারোপ করিয়েন না ছাত্র আলিয়া মাদ্রাসায় আমি পড়ছি এবং আলিয়া মাদ্রাসা থেকে আমি ফাজ করছি কামালে ফাজ করছি কামলে ফোর্থ স্ট্যান্ড করছি এরপরে আলহামদুল্লাহ আমার প্রথম লেখা আমি যখন নবম শ্রেণীতে পড়ে তখন দশম শ্রেণীতে গাইড বাইর করছে তাও আবার বাংলা সাহিত্যের গাইড প্রত্যয়ন গাইড বাজারে এখনো পাওয়া যাবে প্রত্যয়ন এটার নাম হলো প্রত্যয়ন বাংলা সাহিত্য দুই কি উনিশশো ১৯৯১ সালে অষ্টম শ্রেণীতে দেখতে আমি প্রথম উপন্যাস লিখছি কথা বুঝেন বাহার আমি ওই ওই কথাটা বলছি কেউ নারাজ হবেন এর জন্য বলছি এখানে মোটেও নাই ওখানে কিছু কিছু আছে আর কাউ মাছা পূর্ণাঙ্গ আছে কথা কি বুঝাতে পারছি এবার দেখেন আপনি বলবেন হুজো এটাকে আপনি গাইড বুক বলছেন কিল্লিগা দেখেন আল্লাহ তালা কী বলেন আমরা যখন জান্নার থেকে আসতেছিলাম আমরা ছিলাম কোথায় সবাইকে এসে আমার সাথে একমত হবেন এই বিষয়ে আমরা কোথায় ছিলাম সবাই সবাই ট্রাম্পও জানাতে ছিল ট্রাম্প এই বুশও জানাতে ছিল ওবামাও জানাতে ছিল আমরা সবাই কোথায় ছিলাম আমরা জান্নার থেকে আসার সময় আল্লাহ তালা একটুখানি রাগ করছিলেন রাগ করে কী কয় এভাবে বলে না একটু জোরে বলে একটু আওয়াজ দিয়া বলে একটু রাগত স্বরে বলে আল্লাহ তারা বলেন মিনহা, জামিয়া এখান থেকে নেমে যান এখান থেকে নেমে যাও তবে কোথায় যাবা সেখানে যাওয়ার পরে কি ঘটবে আল্লাহ আরেক জায়গা বলেন এম এখান থেকে নেমে যাও যেখানে যাইবা ওখানে একে অপরের দুশ্মনীতে ভরা একে অপরের দুশ্মনীতে কি এখন দুশ্মনী এখানে আছে আসেনি বলেন কি পরিমান দুশ্মনী হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কি যাবে হুদান হুদান হুদান শব্দ অর্থাৎ এখান থেকে সবাই যাও এখান থেকে যাওগা গা এখান থেকে চলে যাও হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে এবার আল্লাহ বলেন দুই জায়গায় একটা হলো আসতে আর কোনো ভয় হবে না কোনো চিন্তা হবে না আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়তনামা যাবে এটা মতে যে চলবা সে জান্নাতে ফিরে আসতে আর কোনো ভয় না ফুল আপনার জান্নাতের নিরাপত্তার গ্যারান্টি অথচ দেখতে তো শুনছি আমরা বুঝি নাই ফালিম ফালাহ আলেহিম আরো একটা মজার খবর আছে কইতামনি কন মকবর আলমিন বলেন আমার দা বাহাদা তোমাদের যদি চলো চলো তোমাদের আর ভয় হবে না এখানে এটা বলেন নাই ফালা ভয় করবে না এটা বলেন নাই বলছে ফালা ফোন হিমদের ভয় রবে না ভয় পাবে না এটা বলে নাই ভয় রবে না বলেছে এর অর্থ কি এটা অর্থ যেন দুনিয়াতে কিছু ভয়টা তোমরা পাইবা দুনিয়াতে কিছু ভয় পাইবা সত্য কথা বলতে কিছু ভয় পাইবা ও হিসাবে কিছু ডল লাগাইব র্যাব কিছু ডল লাগাইবো এনএসআই কিছু ডল লাগাইবো অমুকে কিছু ডল লাগাইবো ওয়ার্ডের নেতা কিছু ডল লাগাইবো হ্যাঁ অমুকে ফোন করব। অমুকে করবো হুজুরে ওয়াজ করিয়েন না দুনিয়াতে কিছু ডর লাগবো আমি বলে দিব আর কোন কি হয় আরো মজার বিষয় হলো রব আলিন বলেন যারা আজকে তোমাদেরকে ডর লাগায় মতের সঙ্গে সঙ্গে এমন ডর শুরু হইব জীবনে কোনো দিন আরে ডর যাইতো না কথা কি বুঝতে পারছি বলে কি পরিমাণের ডর ফুলের ডর আর আমদারের ডল লাগালে বেশি থেকে বেশি ষাট বছর লাগাইবা কবরের ডর নাই হাঁসরে ডর নাই ফুলসরাতে ডর নাই জাহার ডর নাই মজা না মজা না লাগাইবা কয় বছর না আমরা তোমরা ডর খায়বা কুটি কুটি বছর আমরা ডর মুক্ত থাকবো কুটি কুটি বছর তা করছেন কোনো কবরে ডর নাই কার আর কার দুর্নীতি বাজের আর কার সোরের আর কার ভোট সোরের কথা লিখতে পারছি বলেন কবরে ডর নাই কার কবরের ড নাইকার আমার কবরের ডর নাইকার নামাজার কবরের ডালার মজানা মজানা ও কি বোঝা যারা ফোন করে ডল আমরা হাসলে মধ্যে কুমু কিরণ দরাস ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লা আল্লা তালা বলেন বলেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি যাবে এই চিঠি মধ্যে যে চলবা হাঁসরে কবরে মিজানে ফুলসরাতে তোমার আর ভয় নয় আর চিন্তা নাই আমাদের ভয় নাই ভয় না থাকলে ভয় আসলে ঠিক মতো ফানি খায় না বলে ভয় কথা ঠিক না কি পরিমান ডর দুনিয়াতে আর কি পরিমান দর আক্র অপেক্ষা করতেছে ঠিক বলেন কি মজার কথা দেখেন আল্লাহ তালা আরেক জায়গা বলেন বড় মজা করে আল্লাহ তালা বলেন আলিয়া জান আলমিন বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও আমি কথা দিলাম তোমার ভয় হবে না কি হয় আল্লাহ তালা আরেক জায়গা বলেন ان الذين امنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون سبحان الله আরেক জায়গা আল্লাহ তাআলা বলেন ফল ইয়াবুদু রাব্বা হাযাল من جوع وآمنہم من خوف বলেন এই ঘরের রাদত করার দায়িত্ব তোমার তোমার মুখে লোক মা তুলে দেওয়ার দায়িত্ব আমার আর বলে আর তোমার সমস্ত ভয়ের মধ্যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার এই জন্য ডল লাগাও একসাথে ফাঁসির মঞ্চে ঝুলাইছে এখন ব্রিটিশ আছে না ওলামা ইকলাম আছে কথা বুঝে না কোরআন শরীফ তিরিশ তিন লক্ষ কোরআন শরীফের কফিকে একসাথে পোড়া দিয়া ধ্বংস করে দিয়েছিল এখন কি কোরআন শরীফ আসেনি রামগঞ্জে কত লাখ আছে পুরা রামগঞ্জের কোরআন শরীফের কত কফি আছে আলমিন কেউ জানে কত ঠিকঠাক কোনো পরিসংখ্যানে বাইরেই বোনি এই দেশে কোরআন শরীফ কত লাখ আছে আসেনি বাইরে বনি। মানে ওরা মনে করছিল কোরআন শরীফ বুড়ে দাও জ্বালায়া দাও তো কোরআন শরীফ বন্ধ হবে হ্যাঁ ওলা আমাদেরকে দাও তো কোরআন শরীফ বন্ধ হবে মাদ্রসাগুলোর জায়গির বন্ধ করে দাও তো কোরআন শরীফ বন্ধ হবে আবুল আলমিন বলেন না না কোরআন আমি নাজিল করেছি আমি রক্ষা করব এই জন্য কোরআন শরীফ ছিল আছে থাকবে বলেন সকলে বলেন আর কিছু থাক না থাক ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে কথা বলেন কত কথা আছে সাহস লাগে না সাহসে কি আর কিছু থাকবা না থাকবে বলেন না জোরে কয় না আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে বৈশাখী দিয়ে ইসলামকে মুছে দিবা বৈশাখী ষড়যন্ত্র দিয়ে ইসলামকে মুছে দিবা শেষ পর্যন্ত দেখবা বৈশাখী নিষিদ্ধ হবে ইসলাম থাকবে ধর্ম যার জার উৎসব সবার অচিরে দেখবা অচিরেই দেখবা আইন হবে আরেকজনের ধর্মের অনুষ্ঠানে গেলে ফাঁসি হবে কথা ঠিক আছে ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সবার মিথ্যে কথা বলেন কি বলছি না এটা বুঝা আমার এটা হুজুর না টুফি কারণ মাথা যার টুফি ডাকার। তার কত ঠিক না তাই নিয়ে বোঝা গেছে মাথ হাজার টু ভিটার শরীর যার জামা যার পাঁচার জুতা তার হাত যার মোবাইল তার ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উচ্চ তার কার বলে না বলে না বলে না ধর্মজ তার তার ধর্ম যার আমাদের উৎসবেন ফিতরে জামাত চলতেছে তুমি কেন যাচ্ছ না হিন্দু বলবে এটা মুসলমানদের অনুষ্ঠান মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু যায় না এবার আমি যদি জিজ্ঞেস করি বৈশাখী অনুষ্ঠানে মুসলমান যাও কেন তোমারা যদি জিজ্ঞেস করি তুমি ওখানে যাও কেন তুমি বলবে তুমি কি বলছি বলেন আরো যদি কেন মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু কেন আসে না এটা মুসলমানদের যে হিন্দু কেন আসে না শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে হ্যাঁ রাগ করছেন কেউ তাহলে হিন্দুদের অনুষ্ঠান আমরা যাব না আরো হিন্দুদের অনুষ্ঠান আমরা যাব না আমাদের অনুষ্ঠানে হিন্দু আসে না কেন হিন্দু যে বলেন না আমাদের হিন্দু হিন্দু মার্কা কেউ আসেনি তাহলে এই মসজিদ থেকে কেউ যাবো না আল্লাহ আমাকে তাফিক আমাদের ঈদুল ফিতরের দিনে কোনো হিন্দু মুরগি কেন জবে করে না আমাদের ঈদুল ফিতরের দিনে কোনো হিন্দু ভালো খাবার কেন রান্না করে না আমাদের ঈদুল ফিতরের দিনে কোনো হিন্দুর ভাষায় পিঠা রান্না কেন হয় না আমাদের ঈদুল ফিতরের দিনে কোনো হিন্দুর ভাষায় শ্যামাই কেন রাঁধে না তাই মুসলমানদের অনুষ্ঠান আমাদের ভাষায় পাক হবে না ওদের বৈশাখের দিনেও আমাদের ঘরে ইলিশ মাস রান্না হবে না যদি আজকে কইতে একটু ডল যে মৌত্র সঙ্গে সঙ্গে ডলনাই বুঝতে পারছি কিনা বলে আল্লাহ আমাকে বুঝতাম আল্লাহ আল্লাহ এই জাতিকে বুঝতাম এজন্য ওদের ওখান থেকে মূর্তি কিনব না মূর্তি মুসলমানদের সংস্কৃতি না ওদের সংস্কৃতি আর জ্বলে পরে না মূর্তি আমাদের না ওদের মূর্তি হিন্দুদের মূর্তি ভান্ডারিদের ভান্ডারিদের ঘরে ঘরে ছবি আসেনি জোলে কেন আসেনি তা আশেকের রসুলের ঘরে ছবি থাকে না এটা আশেখের রসুলের ঘরে ছবি থাকে ক্যামেরে হ্যাঁ আসে ওরে ফিরের ছবি থাকে মার ছবি বলে ফিরের বউর ছবি ছবি ফিল মার ছবি আছে। রাজার বাগির ছবি দেওয়ানবাগির ছবি আট্রসির ছবি মাঝবান্ডারির ছবি ঘরে ঘরে আসেনি তো এটা এই ছবি আর মূর্তির মধ্যে পার্থক্য কথা কথা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করে এই জন্য আমরা ক্যাটালগ মতো চলবো ইনশাল বলেন ইনশাল আমাদের ক্যাটালগ কি নাই মূর্তি বুঝার কথা নাই কথা ঠিক বলে না এই বৈশাখী মেলার মধ্যে মুখ কুত্তার মুখুশ বেচেনি মুসলমান ফোলা বানে কুত্তার মুখোশ কিনে নিই চুয়ারের মুখোশ কিনে নি বিড়ালের মুখোশ কিনে নিই এগুলো হিন্দুদের সংস্কৃতি না মুসলমানদের সংস্কৃতি তো মুসলমানদের মধ্যে হিন্দুদের সংস্কৃতির কেন অনুপ্রবেশ ঘটানো হচ্ছে এ জাতি রক্ষার জন্য নয় জাতি ধ্বংসের জন্য কথা ঠিকঠাক রাখি বলে না আমাদের কাছে নিজস্ব সংস্কৃতি আছে কি কিনা আমাদের নিজস্ব সংস্কৃতি আছে কিনা বলেন আমাদের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে কিনা আমাদের কাছে আমাদের হাসি আর তামাশার জন্য আমাদের নবীজ মডেল কিনা তো ওদের থেকে আমদানি করতে হবে কেন যাদের জীবনে নাইজে সেটাও নাই কথা ঠিক না যাদের জীবনে সংস্কৃতি বলতে কিছু নেই যাদের জীবনে ধর্ম বলতে কিছু নেই যাদের জীবনে আনন্দ বলতে কিছু নেই যাদের জীবনে গান ছাড়া জেনার ব্যবচার ছাড়া তাদের জীবনে ইতিহাস বলতে কিছু নাই প্রত্যেকটা দেবীর ইতিহাস জেনার ইতিহাস সব দেখা যায়নি বলেন আচ্ছা নিজে বানাইছে খেল করেন আল্লাহ আমাদের সভাপতি সব জানি আমার উপর নারাজ হয়নি পিছন দিয়ে কি দিছে বলেন একটা পিছন দিয়েছে এবার দিছে খের খের উপরে দিছে মাটি মাটির উপরে দিছে রং রঙের উপরে মহাজাল্লা বাচ্চারা আছে বলা যাচ্ছে না সব আঁকছে একটা মেয়েদের যা থাকার সব আঁকছে এবারে নিজেরা লেপছে নিজেরা ঘর করছে নিজেরা লাল শালু দিছে নিজের একটা মশারি খাটাইছে নিজেরা একটা ঝাল লাগাইছে এবার তো সুন্দর লাগে তো দেবাস্তব বলেন শুধু ভারতের মধ্যে কি বলে না এটা বলে গরম ঠিক কিন্তু আছে হাম না আগুন জলে গরমই তো হবে ওটা ঠিক বলে না আল্লাহ আমাদেরকে বোঝতাম আমার ভাই কারোর সাথে আমার দুশ্মনে নেই আপনাদের কারোর সাথে আমার কোনো দুশি নেই আমি চাই যে আমরা গলাগুলি করে জান্লাতে একসাথে যাই এই জন্য আমাদের কোরআন আমাদের জন্য রাহনুমা আমাদের কোরআন আমাদের হেদায়তের গ্রন্থ আমাদের কোরআন আমাদের জন্য হুদা সোহান এটা হেদায়তে হেদায়তে কি বলেন ভরা এই আমাদের কোরআনের মধ্যে সিরিকের কথা শিরিক নাই কুফুরি নাই কথা ঠিক না মানে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুজ দান করেন সকলে বলেন আমি কথা তো অনেক লম্বা হয়ে গেছে কথা শেষ করে ফেলবো ইনশাল্লা এই জন্য ভাইও এটা আমাদের জন্য হেদায়তের কিতাব এটা আমাদের জন্য কি তাহলে আমরা যখন জান্নার থেকে আসতেছিলাম অব্বুল আল আমিন আমাদেরকে শুনাইলেন সে জানাতে আসতে আর কোনো ভয় হবে না কোনো টেনশন হবে না এবার আমরা যখন দুনিয়াতে আসলাম আসার পরে আমরা বললাম আমরা আসার সময় তো একটা হেদায়তনামা দিবেন বলছিলেন ওটা কই দিলেন না তো আল্লাহলা বলেন যেমন ধরেন এমপি সাহেব নির্বাচনের আগে আইসা ওয়াদা করছে আপনাদের এখানে একটা ভবন দিব। নির্বাচনে এক বছর হয়ে গেছে এখনও দেয় না এবার কি করে লোকজন গিয়া বলে স্যার আপনি না বলছিলেন আমাদের স্কুলে ভবন দিবেন তো আপনারাও তো এক বছরে দরখাস্ত করলেন না বলে কি বলে না আপনার একটা দরখাস্ত করে দিতেন তো আমি সই করে দিতাম তো আমিও জন্য বললাম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দিবেন বলেছেন হেদায়তের একটা কিতাব দিবেন বলেছেন ওটা তো দিলেন না আল্লাহকে তোমরাও তো দরখাস্ত করা নয় তা আমি বললাম আল্লাহ তাহলে দরখাস্ত করব। আমরা বললাম এমপি সাহেব তাহলে আমরা একটা দরখাস্ত করবো স্যার তো আমার এখানে ফরম আছে ফরম আমার অফিসে কি আছে দরখাস্তের নির্দিষ্ট গতিতে নিজস্ব একটা ফরম আছে ওই ফরমে একটা দরখাস্ত লিখে দেন তা আমিই বললাম আল্লাহ আমাদেরকে হেদায়ত দিলেন না আল্লাহ তালাকে হেদায়তে দরখাস্ত কর তাই বললাম কোন ভাষা করবো এই ভাষায় দরখাস্ত কর আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন ইহদিন আল্লাহ আমাকে সুরাহত মুস্তাকিম দেখান এবার রব্বুল আলমিন এবার এমপি সাহেব যদি বলেন দরখাস্ত ফরমে দরখাস্ত পুরা করেন আমরাও বললাম আল্লাহ দরখাস্ত ফরম তো পূরা করলাম এবার এমপি সাহেব ফরমের নিচে দিয়ে সই দিয়ে দেয় আল্লাহ তাও বললেন এই দিনা সুরাতিম বলে দোয়া করার সঙ্গে সঙ্গে বলে আবদি মাসাল আমিও শেষে সই দিয়ে দিলাম আচ্ছা এমপি সাহেব সই দিয়ে দিছে এবার যদি কোনো বেকুবে কয় স্যার টাকাটা দেন তো বলবে তুমি বেকুফ দরখাস্ত সই দিছি তুমি দেখো না এটা নিয়ে ট্রেজারিতে দাও কথা ঠিকমার মাঝে বলে দাও এটা নিয়ে ব্যাংকে দাও এটা নিয়ে এবার সচিবের কাছে দাও তো সচিব তোমাকে চেক দিয়ে দিবে কথা ঠিকমার মাঝে বলে দে আমি কি তোমার লেগে দের টাকা লয়াবেন কি বলে না বলেন গম বরাদ্দ হয়েছে দশ টন এটা কি এমপি সাহেবের চেয়ারের নিচে কি গম আছে না ট্রেজারিতে আছে এটা কোষাগারে আছে গোডাউনে আছে এবার তুমি লক্ষ্মীপুর যাও গোডাউনে যাও গোডাউনে যা গম লোয়া যাও তুই আমি তো সই না দিব গম তো নিবে ওখান থেকে তা আমি বললাম আল্লাহ সই তো হয়ে গেছে এবার হেদায়েত কোথায় আল্লাহ তালা বলেন গোডাউনে আলিফুল আমি করেছি এবার হেদায় কোথায় পাব আল্লাহ ওই কিতাবটার মধ্যে পেয়ে হুদ এটা না তোমাকে হেদায়ত করবে তাহলে এটা হেদায়তের ঘোডাউন আগে কি বলেছেন আমার পক্ষ থেকে হেদায়তের সংবাদ দিয়েছে এবার আমি যে নবুল্লা তাহলে আপনি হেদায়ত দিবেন বলেছেন কিতাব পাঠিয়েছেন হেদায়ত দেওয়ার জন্য হাজার লাখ মানুষ কেন হেদায়ত পায় না আমি দিব তবে কাকে দিব হুদল মু যারা মুত হইতে চায় তাদেরকে দিব কাকে দিবে বলেন আরো জোরে আরো জোরে যারা মোত্তা হইতে চায় তাদের কি দিব আমি এবার বললাম আল্লাহ কারা কাদের কে দেহায়ত করবে আল্লাহ তালা বলেন এরা আমার পক্ষ থেকে হেদায় আসে কি মজা না কি গাছুনি কোরআনের সোহান কোথ থেকে কোথায় কোথায় কি গাথনি গামের ওখানে হুদান দিবে বলেছেন এই হিদিনার মধ্যে দরখাস্ত নিয়েছেন আদা আলিকাল কিতাবুলি হুদালির মুদ্রীন বলে দিয়ে দিয়েছেন আর এবার হেদায় আখরতালা এরা হলো হেদায় কি লাগে কি হেদায় যারা না গায়েবের উপরে ইমান রাখেব দুই নম্বরে কি দ্বিতীয় কি বলেন না দেরি হলো যে আপনাদের বলতে এটা দুই নম্বর এর সাদা মোটা তোর মহল যারা না জমাতের সাথে নমাজ পড়নেওয়ালা তাহলে হৃদায়ালা কে গায়বর ইমানো গায়ব রূপর ইমানো হাজর রূপর হিন্দুরা এদের হলো হাজার উপরে ভান্ডারীরা তাদের বাবার রাখে এটা হলো ইউমিনু মনি বললে বুঝবেন আর এরপরে পরেও বলবে এরা হইলো হবে আবিষ্কার কোনো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আচ্ছা আপনি বলেন তো বাবা সব দিতে পারে এটা কি গায়েবের উপর ইমান লানেওয়ালা না বাবার উপর ইমান হ্যাঁ বাবা দিতে পারে এটা কিবা খেয়াল করেন বাবা গত বছর দুই হাজার ষোলো সালের দশই মাস দুপুর বেলা আপনি কি দিয়ে খেয়েছেন বাবা বলবো দূর নাকু এটা মাঝে মনে কাহানি বলবে কি বলবে না বলেন এবার যদি জিজ্ঞেস করেন বাবা দুই হাজার আঠারো সালের দশে মার্চ দুপুর বেলা কাকি লেগা আফসোস না আফসোস না বলেন এবার একটু খেয়াল করেন এই ভান্ডারীরা যাদেরকে বলে সব পারে এরা কি আসেনা মারা গেছে না মারা গেছে। হিন্দুরা যাদেরকে মাহবুত মনে করে আসেনা মারা গেছে দুনিয়ার সমস্ত জাতি যাদেরকে মনে আসে না মারা গেছে শুধু আমরা ইল্লাল আমরা যাকে আল্লাহ বলি তিনি হাই। জিনি মারা জান নাই ঠিক আল হাই তিনি মরে না ঠিক আল্লাহ ভরসা কর যিনি না গেছে যে মরে গেছে যে মরে গেছে সে তোমার জেলখানা থেকে মুক্তি কেমনে দেয় বুঝতে পারিনি মানে এবার বলেন ভান্ডারীদের গুলো ভান্ডারীদের বাবা গুলো মরানা জিন্দ আরো গোরে মরা মরানা জিন্দা আমাদের আল্লাহ মরানা জিন্দা আরো মরানা জিন্দা আমাদের আল্লাহ কে আমাদের আল্লাহ কই ছাত আসমান হাতের মুঠোয় আমাদের আল্লাহ আর কেমন লাতা তাখুদু সিনাতুন ওয়া নাউম তিনি ঘুমান না তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না সারা দুনিয়ার সমস্ত মতদর্শ সমস্ত মতবাদদের যাদের মানে তারা ঘুমায় হিন্দুদের দেবতা আমাদের আল্লাহ কেন ঘুমান না উত্তর হইল আমার আল্লাহ তো বলেন তুমি যখন আমার ডাকবা তখন আমি জবাব দিব যদি তিনি ঘুমান আমি ডাকলে তো ঘুমে জবাব দিবে কেগা ঘুমান না বাবা হয় ঘুমে ঠিক না ঠিক বলেহ অল্লাহ অল্লাহ অল্লাহ অহ্লা খুদহ যেমন ধরেন একজনের কাছে আছে দশ হাজার ডলার আরেকজনের কাছে আছে দশ টাকার একটা নোট খেল করেন কোনো পাগলে ইনারে রেখে ওনার কাছে চাইব কথা যদি কেউ তার কাছে চাই তোমার কি করবার কাছে দেখছেন তুমি দেখতেছো তার কাছে তুমি কে তার কাছে আর আল্লা কােন না কি বলছি ধোকা ধোকা ধোকা ধোকা ধোকা বাজত না আমি বললে বলল আপনার কাছে কি কি আছে আল্লাহ তালা বলেন সাত জমিন এর যা সব তার শুধু এই জমিন আসমানে যা না সাত আসমান সাত জমিনে যা সব তার সূর্য আমার চন্দ্র আমার পাঁচ টাকা যে চাই সে হলো আশেখ রসুল আর কোটি কোটি ডলার যে চাই সে হলো হাবিবিল্লা বলবেন না মসজিদে গিয়া যে চাই সে হলো আহাবি মাজারে গিয়া যে চাই সে হলো সুন্নি ধোকা ধোকা ধোকা কথা ঠিক না ব্যাটে বলেন লহমা বিসমান সাত জমিনে যা সব তর্ক সে চাই ও তর্ক সে হ্যা দে ছেলে পাঠানোর ব্যবস্থা বিয়ের বন্দোবস্তা বুঝে গেছে বলেন না আর কেউ ধোকা দিবে এইসা যদি কেউ এইসা টানমাই রাখা হয় আমার বাবা আমার বাবার কাছে গিয়া বলবেন বাবা একটা ছেলে দাও না বাবা বলবো যাও হইয়া যাইবো ধোকা ধোকা ধোকা আরো জোরে কয়না কি বলেন বলেন কি ভাই আশ্চর্য কে শিখাইলো তাদেরকে গরু আর ছাগল আর ফাঁটা ছাড়া আর কিছু মাল ছাড়া এদের জিন্দিগির আর মাল তোমার ইমানকে খাটি করাজের জন্য যথেষ্ট হইবে কথা ঠিক না হিল হিল লং নাইনা হিল না যিনি বানাইলেন তিনি রব বানানে আমাদের রবকে আমাদের মসজিদ কে আমাদের মতলুবকে আমাদের মাহবুবকে আমাদের হাজত রাহাকে আমাদের মুশকিল কুষাকে আমাদের হায়াতের মালিককে আমাদের দৌলতের মালিককে আমাদের ইজ্জতের মালিককে আমাকে সুস্থ করেনাকে এটা হলুন যেমন নামাজ পড়ে না হিন্দুরা যেমন নামাজ পড়ে না যেমন নামাজ পড়ে না এদেশের ভাণ্ডারী নামাজ পড়ে না কারণ এক নম্বর নাই তো দুই নম্বর আইব কথু এক নম্বর কি ইমান বিল গাইব এক নম্বর কি দুই নম্বর কি ছো তো মাসা আল্লাহ মাস্লা আলহামদুলিল্লাহ বলেন তাহলে এক নম্বর কি এই জন্য আমরা নামাজ পড়ব ইনশাল জামায়াতের সাথে ইনশাআল্লাহ ওয়াদা করলেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব বাইকে সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাল্লা আল্লাহ আমাকে তাও ফিক দেন আল্লাহ আমরা এই মঞ্চে যারা আছি এই মাঠে যারা আছি আজ থেকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতে সাথে পড়ার তাও বন্ধু আল্লাহর আল্লাহর কসম নামাজ ছাড়া যত কিছু আছে ধোকা ধোকা ধোকা ধোকা ধোকা ধোকা ওই কথিত আল কাদি হুজুরগুলো আসার সময়ও নামাজ পড়ে না যাওয়ার সময়ও নামাজ পড়ে না কথা মনে হয় কারণ নামাজ কেন সে পড়ে না এক নাম্বার নাইজে জন্য এক নম্বরটা কি হয়ে গেছে গা ঝাঁজরা হয়ে গেছে এই শব্দ আমার আসতে ছিল ঝাঁসর হয়ে গেছে এই বাবার কাছে গেছার একবার আর একবার সিলেটে গেছি আর একবার আর কিছু রয়েছে নি তো দুই নম্বর অপশন কি দুই নম্বর কাজ কি এই জন্য দ্বিতীয়টা নাই কেন প্রথমটা